প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমৎ আমাদের আল্লাহ সুবাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব এক আসসালামাইকুম আহমতুল্লাহ ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ডক্টর জাকির সাধারণত আমরা প্রত্যেক অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে বিভিন্ন সংজ্ঞা জেনে নেই আর আজকের অনুষ্ঠানেও সেটা ব্যতিক্রম হবে না আর তাই আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার কাছে একটা সংজ্ঞা জানতে চাইব যে এই আরবি শব্দ ইসলা এটা কি বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ ইসলা এর মানে দেয়া অথবা উন্নতি করা অথবা মেরামত করা যখনই একজন মুসলিম অন্য মুসলিমকে সুধরে দেয় অথবা তাকে উন্নত করে সেটাকে বলা হয় ইসলাম যেমন ধরেন একজন মুসলিম কোনো ভুল করছে হয়তো নামাজ পড়ার সময় বা ইসলামানুযায় অন্য কোনো কাজে বা যে কোনো কিছু যদি কেউ তাকে শুধরে দেয় সেটাকে বলা হয় ইসলা কোরআনে নবী সোহেবের কথা আছে সুরভুদ অধ্যায় নম্বর এগারো আয়াত অষ্টআশি আমার একমাত্র ইচ্ছা তোমাদের উন্নতি সাধন তোমাদের সংস্কার আমার সাধ্যে যতখানি কুলাই আর আমি সফল হব যদি আল্লাহ স্মানা সাহায্য করেন আমি তার উপরই নির্ভর করি এবং তারই অভিমুখী আল্লাহর ভরসা করে তারই সাহায্য চাই এখানে আমরা বুঝতে পারছি সোয়েব আলহিসাল্লাম ইসলাদিয়েছিলেন নিজের সম্প্রদায়কে এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো বলা হয়েছে যে তাদের গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে তার কল্যাণ আছে যদি সে নির্দেশ দেয় দান ক্ষয়রাত সৎ এবং শান্তি স্থাপনের দুজন মুসলিমের মধ্যে যদি সেই রকম কোনো কাজ করে তাহলে গোপন করার অনুমতি আছে কেউ যদি এমন কাজ করে আল্লাহ সামান্ন সন্তুষ্টির লাভের আশায় সে তাহলে পুরস্কার পাবে মহা পুরস্কার। এটা বাদে সাধারণত গোপন কথা বেশিরভাগ সময় ভালো না যদি না সেটা হয় কোনো দান ক্ষয়রাত সৎ অথবা দুজন মুসলিমের মধ্যে আমরা বুঝতে পারছি বলেছেন সুরাহ আলী ইমরান অম্বর তিন আয়াত একশো মুসলিম তোমরা মানব মধ্যে শ্রেষ্ঠ হিসেবে আবির্ভূত হয়েছো আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন আর তিনি মুসলিমদের বলেছেন খাইরা উম্মা শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে আবির্ভূত আল্লাহ তিনি যদি সৎ কাজের নির্দেশ না দিই অসৎ কাজে নিষেধ না করি তাহলে আমরা খায়রা উম্মা বলে ডাকার যোগ্য নই মুসলিম বলে ডাকার যোগ্য নই তাহলে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে আমরা দেব ইসলা আর দাওয়া সেই মুসলিমকে আরো উন্নত করার চেষ্টা করব একটা হাদিস আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের এটার উল্লেখ আছে সেই মুসলিম খণ্ড নম্বর এক বুক অব ফেইথ হাদিস নম্বর উনআশি আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি মুসলিমের মধ্যে একজনও এমন কাজ হতে দেখে যেটা খুবই ঘৃণ্য কোনো একটা খারাপ কাজ তাহলে সে তার হাত দিয়ে থামাবে যদি হাত দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে তার মুখ দিয়ে থামাবে যদি মুগ্ধ থামানোর সমর্থ না থাকে তাহলে সে অন্তত পক্ষে মনে মনে ঘৃণা করবে মনে মনে অভিশাপ দেবে এটা করলে সে হবে একেবারে নিচু স্তরের মুসলিম যদি মনে মনে ঘৃণা করেন মনে মনে অভিশাপ দেন তাহলে আপনি একেবারে নিচু স্তরের মুমিন এ কারণে ইসলা একজন মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ জাজাকাল্লাহ খেদ ডক্টর জাকির এবারে আমাদের আজকের টপিক অবশ্যই এটা রমজান মাস তাই প্রসঙ্গটাও রমজান এই পবিত্র রমজান মাসকে কেন আর সুরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত একশো তিরাশি তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে তোমরা শিখতে পারো আত্মসংযম যদি রোজা রাখেন প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মসংযম তাকোয়া নিষ্ঠতা ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এ ব্যাপারে আমি আগেও বলেছি যে মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে রমজান মাসে আমরা যখন রোজা রাখি ইনশাআল্লাহ আমাদের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব কারণ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে বললে সব আকাঙ্ক্ষাকেই নিয়ন্ত্রণ করা যাবে যে যেসব আকাঙ্ক্ষা ইসলাম থেকে দূরে বা আল্লাহ এবং রাসুলের নির্দেশ থেকে দূরে নিয়ে যায় এটাই সেরা সুযোগ আর তাই রমজান হল আত্ম উন্নয়ন এবং ইসলাম দেওয়ার মাস একইভাবে যখন ইসলা দিচ্ছেন অন্য মুসলিমকে সুদ্র দিচ্ছেন সেও হয়তো রোজা সেটা হচ্ছে তার নিজেকে উন্নত করার শ্রেষ্ঠ সময় নিজেকে শুধরানোর শ্রেষ্ঠ সময় ছাড়াও। আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুইশো তিরিশ হাদিস নম্বর সাত আমাদের প্রিয় নবী বলেছেন যে এই পবিত্র রমজান হচ্ছে সেই মাস যে মাসে বেহেস্তের দরজা খোলা থাকে দযুখের দরজা বন্ধ থাকে আর শয়তান থাকে সেকলে বাধা। শয়তান যখন সেকলে বাধা। তখন আপনার বিপথে যাওয়ার সম্ভাবনা কম আপনি সরল পথে থাকবেন সে সম্ভাবনায় বেশি শয়তান কম প্ররোচনা দেবে আর এ কারণেই রমজান হল শ্রেষ্ঠ মাস সারা বছরের মধ্যে যখন ইসলা দিতে পারবেন এ সময় নিজেকে উন্নত করতে পারেন দুটোই এই সময়টাতে শয়তান তাকে কম প্ররোচিত করবে আর যেহেতু তখন বেহেস্তের দরজা খোলা থাকে ভালো জিনিসের দিকে আপনাকে আহ্বান করবে দুজখের দরজা তখন বন্ধ থাকে তাহলে আপনি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন এ হাদিসটাই ছাড়াও আছে সোনাল আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই ছয় যে পবিত্র রমজান মাসে বেহিতের দরজা খোলা থাকে দুজখের দরজা বন্ধ থাকে আর শৈতান থাকে সেকলে বাধা। এই কথাটা আবারও আছে সহি বুখারিতে খণ্ড নাম্বার দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো এক আমাদের প্রিয়নবি বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে ইমানের সাথে আর আল্লা তালা সন্তুষ্টি লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাহলে চিন্তা করেন এটাই আমাদের সেরা সুযোগ হয়তো একজন পাপী মানুষ হয়তো অনেক ভুল করেছে আর সে যদি পুরো রমজান মাস রোজা থাকে তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে সে অন্তত সরল পথে আসার চিন্তা করুক তা যে অনেক পাপ করেছে সে হয়তো বলবে ও আমি তো অনেক পাপ করেছি আমার বেহে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিভাবে যাব কিভাবে সরল পথে আসবো এই রমজান মাসে তার অতীতের সব গুণা ক্ষমাকর হতে পারে সে নতুন করে জীবন শুরু করতে পারে তাই আত্ময় ও ইসলাম দেওয়ার জন্য এটাই সবচেয়ে সেরা সময় সব মুসলিমের জন্যই সেরা সময় তাহলে ডক্টর জাকির আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে রমজান মাস আসলে ৩০ দিনের একটা ট্রেনিং আর এই সময়টাতে আমরা ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে পারি বদব্যস থাকলে সেগুলো বাদ দিতে পারি আমি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারি আর আমরা যেন ভালো কাজ করে যেতে পারি আল্লাহ সুবাহ তালার খাতিরে ইনশাল্লাহ আমিন এখন আপনি কি আমাদের এটা ব্যাখ্যা করে বলবেন যে বড় গুণা বা গুরুতর পাপ জিনিসটা আসলে কি হচ্ছে সেই কাজ যেগুলো করতে আমাদের আল্লাহ সাবান তালা নিষেধ করেছেন পবিত্র কোরআনে আর যেগুলোকে নিষেধ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাঁর সুন্না অর্থাৎ সোহে হাদিসে এছাড়াও ব্যাপারগুলো ব্যাখ্যা করে বলেছেন নবীর সময়ের প্রথম প্রজন্ম তার মানে স্বাভাবিকণ তাহলে সব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসেল মহম্মদাল্লা সাল্লাম সেই কাজগুলোই বড়ো গুনা আর এই সহিদটা উল্লেখ করা হয়েছে মোস্তাদ্রাক আল হাকিমে খণ্ড নম্বর দুই বুক আব হাদিস নাম্বার তিন হাজার চারশো উনিশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ স্বাহত যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে আর তিনি যেগুলো অনুমতি দিয়েছেন সেগুলো তোমরা করতে পারো আর যেসব জিনিসের ব্যাপারে আল্লাহ চুপ রয়েছেন সেগুলো তোমাদের জন্য সুবিধা তাই আল্লাহ তালার কাছ থেকে সুবিধা গ্রহণ করো আল্লাহ সাবান কখনো ভুলে যান না তারপর আল্লাহর রাসুল করণের একটা আয়াত পড়লেন সুরা মারিয়াম অধ্যায় নম্বর উনিশ আয়াত চৌষট্টি বলা হয়েছে আল্লাহ সাবান তালা কখনো ভুলে যান না আর এই হাদিসটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর দুই আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে ধ্বংসাত্মক সাতটা গুনা কোনগুলো তারপর নবী বললেন এগুলো এক নম্বর অন্য কাউকে আল্লাহ তাল্লাহার সাথে শরিক করা তার মানে ইবাদত করা আল্লাহ তাল্লা ব্যতীত অন্য কাউকে দুই নম্বর জাদুবিদ্যা প্র্যাকটিস করা মানে ব্ল্যাক ম্যাজিক তিন নম্বর কোনো মানুষের जीवन कड़े नया जेटा के आल्ला पवित्र कर बिना कारण हत्या नोन रिबा नहीं सूद अनैतिक भाव एतिमेर सम्पद ग्रास करा अन्या भावर नबी और शत्रुर दिखे पीठ देखान युद्धक्षेत्र पाली जावा नम्बर धर्मपराय महिला के अपबाद दे সত্যিকারের বিশ্বাসী এই হলো সাতটা ধ্বংসাত্মক গুনা যেগুলোর কথা নবী মাহুল আসলাম বলেছেন তবে ইবন আব্বাসি আল্লাহন হুকে প্রশ্ন করা হলো এটা উল্লেখ করা হয়েছে আত্মাবরির কমেন্ট্রিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর নয় হাজার দুশো সাত ইবনাহরাদ আল্লাহানহুকে প্রশ্ন করা হল যে বড় গুনা কি সাতটা ইবনাহি আল্লাহানহু বললেন সাতের বদলে সত্তর হলো এখানে কাছাকাছি সংখ্যা আমাদের নবী যে সাতটা গুনার কথা বলেছেন এখানে শুধু বলা হচ্ছে সেই গুনার ক্যাটাগরি কি হতে পারে এমন না যে বড় গুণা মাত্র সাতটা আরও অনেক আছে এটা একটা আউটলাইন যে শির করা হারাম এছাড়া হাত পেনাল নিয়ম আছে সেটা হতে পারে ব্যভিচার অথবা হতে পারে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা অথবা হতে পারে চুরি নবী একটা আউটলাইন দিয়েছেন তবে ইবনা আব্বাসের মতে তিনি বলেছেন বড় গুণা আনুমানিক সত্যটার মতো আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির দা স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলকুম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 खंडल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 मायर पीचे प्रिय मुसलिम एमुस्लिम भाई बनरा असलम अनुष्ठने आबार स्वागतम रमजान अ डेट उ जिकिर होस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक रमजान आत्म उन्नयन ইসলাদিয়ার মাস পর্ব এক আসসালাম আলাইকুম ড জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এবারে আপনাকে কষ্ট দেব আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই সত্তরটা বড় গুণা সম্পর্কে কিছুটা বলবেন সেটা কি সম্ভব চেষ্টা করব ইনশাল্লা কথাটা আগে বলেছি যে ইবনা আব্বাস বর্ণিত হাদিস অনুযায়ী এটা আছে আতাব্রিতে খন্ড নম্বর চার হাদিস নম্বর নয় ইবনা আব্বাস রাদিয়াল্লাহন হোকে প্রশ্ন করা হল বড় গুনা কি সাতটা তিনি বললেন যে সাতের বদলে সত্তর এখানে কাছাকাছি সংখ্যা ইমাম আজ জাহাবি রাজিয়াল্লাহানহ একটা বই লিখেছেন আলকাবাইয়ের বড় গুনহা আর এখানে সত্তরটা বড় গুনার লিস্ট করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন পবিত্রকোরণের কোনো আয়াত বলছে না যে এই সত্তরটা বড় গুনা এমন কোনো সহ হাদিসও নেই যেখানে সত্তরটা বড় গুনার কথা বলা হয়েছে তবে ইমাম আজ জাহাবি রাজিয়াল্লাহানহ যতখানে বুঝেছেন সেভাবে তালিকাটা তৈরি করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে সত্তরটা বড় গুণা তিনি যেভাবে বুঝেছেন কিছু মানুষ এটা মানে আবার কেউ মানে না সেটা আলাদা ব্যাপার তবে যেহেতু আব্বাস রাজিয়াল বলেছেন বড় গুণা সত্তরটা ইমাম আজ আল্লাহ তাকে দয়া করুন তিনি তার মত অনুযায়ী সত্তরটা বড় গুনার তালিকা তৈরি করেছেন সেগুলো হচ্ছে ওনার মত এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ ব্যতীত অন্য কারো করা মানে ব্ল্যাক ম্যাজিক চার নাম্বার নামাজ না পড়া পাঁচ নাম্বার যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে ছয় নম্বর উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে সাত নাম্বার যদি কোনো লোক হজ পালন না করে সমর্থ থাকে সত্ত্বেও যদি আর্থিক সমর্থ থাকে শারীরিক সমর্থ থাকে তারপরে হজ পালন না করে থাকে সেটা সাত নম্বর গুনা 8 নম্বর বড় গুনা হলো বাবা মাকে অমান্য করা 9 নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা 10 নম্বর বড় গুনা হচ্ছে ব্যবিচার ও অবাধোনাচার এগারো নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা বারো নাম্বার হচ্ছে রিবা নেয়া রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ যদি কেউ রিবা নেয় অথবা দেয় এটা একটা বড় গুণা তেরো নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা ১৪ নম্বর আল্লাহ তার রাসুলের নামে মিথ্যে কথা বলা পনেরো নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে ১৬ নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে সতেরো নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া ১৮ নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া উনিশ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা যেমন ওয়াইন অ্যালকোহল মাদকদ্রব্য ইত্যাদি যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য বিশ নম্বর জুয়া খেলা নাম্বার একুশ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেওয়া বাইশ নাম্বার হচ্ছে গণিমতের মাল থেকে কিছু চুরি করা চব্বিশ নাম্বার হচ্ছে রাস্তায় ডাকাতি পঁচিশ নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া ছাব্বিশ নম্বর হলো অত্যাচার করা সাতাশ নম্বর হচ্ছে অনৈতিক আয় আটাশ নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা सम्पद करा ऊन नम्बर हत्महत्या मिथ्ये बला एकत्र भूल विचार कर बतुष दे अथवा घुष नया तेत नम्बर हो महिला पुरुष के नकल करुष महिला के नकल कर चौत्रिस नम्बर हम एक पुरुष को व्याचारी स्त्री स्वमी हो পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তালাক প্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে ৩৬ হচ্ছে নিজের প্রসাবের ব্যাপারে সাবধান না থাকা খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি নিজের প্রসাব সম্পর্কে সচেতন না থাকা সাঁত্রিশ নম্বর হচ্ছে জাহির করা আটত্রিশ নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা উনচল্লিশ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা চল্লিশ নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া একচল্লিশ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা বিয়াল্লিশ নম্বর হচ্ছে অন্য কোন মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা তেতাল্লিশ নম্বর গল্প চালু করা চল্লিশ নম্বর অভিশাপ দেয়া পঁয়তাল্লিশ নম্বর কোনো চুক্তিভঙ্গ করা ছেচল্লিশ নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা সাতচল্লিশ নাম্বার হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে আটচল্লিশ নাম্বার হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেন্টিং করা উনপঞ্চাশ নাম্বার বিলপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে কোনোরকম বিপর্যয়ের মধ্যে পড়ে পঞ্চাশ নাম্বার অন্যদের সাথে অবিচার করা একান্ন নাম্বার বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশুপাখির উপরে বাউান্ন নম্বর প্রতিবেশীর মনে কষ্ট দেয়া তিপান্ন নম্বর মুসলিমদের নামে কুৎস অপবাদ রটানো চুয়ান্ন নাম্বার মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা পঞ্চান্ন নম্বর বড় গুনা ইমাম আজ্জাহাবির মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালের নিচে পোশাক পরা গর্বের সাথে ছাপ্পান্ন নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রূপ্যের কোনো জিনিস সাতান্ন নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে আটান্ন নম্বর এমন কোন পশু জবাই করা যেটা আল্লা ব্যতীত অন্য কারণে উৎসর্গ হচ্ছে উনষাট নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই সম্পর্ক না থাকলে ষাট নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো একষট্টি নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা বাষট্টি নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা তেষট্টি নম্বর হল আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা ৬৪ নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবদ দেয়া হচ্ছে জামাতে নামাজ না পড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া ৬৬ নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোনোরকম যুক্তি ছাড়াই সাতষট্টি নম্বর উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা আটষট্টি প্রতারণা আর ফন্দি করা উনসত্তর মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা আর সত্তর নম্বর বড় গুনা যেটা সেটা হচ্ছে যে নবীর সাহাবিগণের নামে অপবাদ আর কুৎস রটানো তাহলে এই হচ্ছে সত্তরটা বড় গুনা যেগুলো তালিকা করেছেন ইমাম আজ তার লেখা বই আল কাবাইর তার মানে বড় গুনা এটার ভিত্তিতে হাদিস তালিকাটা উনি বলেছেন যেখানে করেন এবং কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় কি মোট সত্তরটা নাকি সতেরোটা নাকি ৩৫ নাকি সত্তর অনেক বিশেষজ্ঞ এটার সাথে একমত নন যে কিছু কাজ বড় না হওয়া ছোট অনেকে বলেন এটা হয়তো কোনো গুনাই না বিশেষজ্ঞ একমত না তবে সামগ্রিক ভাবে জাকির আপনি পরীক্ষা একশোর মধ্যে পঁচানব্বই পেয়েছেন ডক্টর জাকির আমাদের দর্শকরা এতক্ষণ আপনার মুখে সত্তরটা বড় কথা শুনলেন এখন এটা কি বলবেন যে একজন কি পুরস্কার পেতে পারে যদি এই গুরুতর পাপগুলো থেকে বিরত থাকে সারা জীবন ধরে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানা অধ্যায় নম্বর চার আবার একত্রিশ যে যদি তোমাদেরকে যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর সেগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ সব তালা তোমাদের লঘুতর পাপগুলো মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করবেন তার মানে যদি বড় গুণা থেকে বিরত থাকেন আল্লাহ আল্লা সব আপনার ছোট ছোট পাপগুলো সব মুছে দেবেন তার মানে আপনাকে ব্যস্ত জায়গা দেবেন আল্লাহ এটা আবার বলেছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহ বলেছেন যে যদি তোমরা বিরত থাকো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে এবং ता जो कारो ऊपर रेगे जापरों क्षमा कर तरह कथा जा रा बेहसते जा पवित्र कर्ुणा शेर नाजम अध्यय नम्बर तिपान्न आयात नम्बर बत्रिस तुम विरत था, था गुरुतर पाप बड़ गुणा थे अश्लील कार्यकलाप और जदि तक छोटो अपराध करो छोट गुण्हाश्चय अल्लाह सनता परम दयालु और क्षमाशील तर बड़ गुणा और तरफ छोटो खाटो अपराध कर फेलें इनशाल क्षमा करते हादिस मोहम्मद सलामर से मुस्लिम खंड नम्बर एक हदीस नम्बर चारश पंचाश बे दिन पांच अक्त नाम शुक्रवार नाम शुक्रवार नाम रमजान थे पर रमजान इस समय अपनी पपथ मुक्त होते যদি এ সময় কোন গুরুত্ব আরোপ না করেন তার মানে যদি বড় গুণা থেকে বিরত থাকেন আর দিনে নামাজ পড়লেন এক শুক্রবার থেকে পরে শুক্রবারের নামাজ এক রমজান থেকে পরে রমজান আপনার সব গুণা ক্ষমা করা হবে যদি আপনি বড় গুণা থেকে বিরত থাকেন যদি বড় গুণা থেকে বিরত থাকেন ইনশাল্লাহ আপনি ভেহতে যেতে পারবেন মার্শাল তাহলে তো বিরত থাকার ভালো কারণ পাওয়া গেল এখন আমাদের অনুষ্ঠানে বাকি সময়টাতে আর পরের পর্বগুলোতেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কিছু গুরুতর পাপ নিয়ে আলোচনা করতে যদিও সত্যটার সবগুলো আলোচনা করার সময় আমরা ইনশাল্লা বিরতির পরে আল্লাহ করতে পারে তোমাদের জন্য मृत जीवेदारेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक हराम बैध है जानते इसलम श्रेष्ठत शुक्रवार रे आठटे आप बारोटा से प्रिय मुस्लिम एमुस्लिम भाई बन असल अनुष्ठने आबार स्वागतम रमजान अ डेट उ जिकिर हमी आपस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक रमजान आत्मउन्नयन एसला देर मास पर एक জাকির ওয়ালাইকুম এখন আপনি কি বলবেন যে এই গুরুতর আল্লাহ সাথে অন্য কাউকে শরিক করা মানে শির আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার নম্বর আটচল্লিশ আল্লাহ তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত তিনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ কথাটা আবার বলেছেন সুরেনিসা নিসা নম্বর চার আয়াত নম্বর একশো ষোলো আল্লাহ স্বাম তালা নিশ্চয়ই তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য যে কোনো কিছু চাইলে ক্ষমা করতে পারেন কেউ যদি আল্লা তালার পাশাপাশি অন্য কারো এই করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় আর অনেক সহি হাদিসে এই কথা বলা হয়েছে যে সবচেয়ে গুরুতর যে পাপ সেটা হচ্ছে শির্ক একটা হাদিস সহি বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নাম্বার ছয় হাজার আটশো একাত্তর প্রিয়নবী মোহাম্মদ বলেছেন গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ কাউকে শরিক করা এ কথাটা আরো অনেক সহি হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন সোহেব বুখারি খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার ২৬৫৪ আমাদের নবী সাহাবিগনকে বললেন তোমরা কি জানো গুরুতর পাপ মধ্যে সবচেয়ে বড় গুনা কোনটা স্বাভাবিক অনুত্তরে বললেন যে আল্লাহ রাসুলই সবচেয়ে ভালো জানেন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুন আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা পবিত্রকূরণেও বেশ কিছু আয়াত আছে যেগুলো ধরনের কথা বলছে যে শির হচ্ছে খুবই মারাত্মক গুনা এটা সবচেয়ে বড় গুনহার একটা আল্লাহ বলেছেন আয়াত নাম্বার বাহাত্তর ইন্ডোমি শিক্লা কেউ আল্লাহর সাথে অন্য কাউকে অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর তেরো আল্লাহ সাথে অন্য কাউকে শরিক করোনা আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করোনা আল্লা ব্যতীত যদি কেউ নকল ঈশ্বরের উপাসনা করে এটা হচ্ছে গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় তার মানে সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে সেটা শির আল্লাহ সব তালের সাথে অন্য কাউকে শরীর করা আল্লাহ রাসুল আরও বলেছেন একশো চোদ্দ নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে আল্লাহ সাবাহত বলেছেন আমি একাই হলাম স্বয়ং সম্পূর্ণ আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্য কারোর জন্য আর পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ সে অন্য কাউকে শরিক করেছে এখানে তাহলে আল্লাহ সবানো তালার কোনোরকম শরিকের প্রয়োজন নেই তিনি একাই সঙ্গে সম্পূর্ণ সেজন্য শিখ ইসলামে সবচেয়ে বড় গুনা ও জা জাল্লা খায়ের সুন্দর বলেছেন ডক্টর জাকির আর আমরা এটা আশেপাশে দেখতে পাই যে এই গুরুতর পাপটা পৃথিবী জুড়ে করে বেড়াচ্ছে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের লোকজন এখন আমরা মুসলিমরা কি এই পাপ থেকে মতো নাকি মুসলিমদের মধ্যেও অনেকেই পাপ করে দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিম আছে যারা শিখ করে থাকে গুরুতর পাপের মধ্যে যেটা সবচেয়ে মারাত্মক গুণা আর অনেক সময় অনেক মুসলিম আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে তারা অন্য কাউকে রাখতে থাকে आल्लाह के बद दिए अन्हीं सहा चाइा आल्ला तला के बद दिए अदत्य सहाज्य चाहिए आल्ला तला व्यतीत आर आल्लाणे स्पष्ट एधरण का सम्पूर्ण आल्ला, आल्ला सुरा फतिहाय नम्बर एक अत नंबर पाँच इना बदू और इतन शुद्ध तुमार ही बदत करी और तुम्हारे सहाज्य चाहिए पवित्रकने सुरा गाफिर अध्ययन नम्बर चल्लिस ए नंबर षाटे डाक हमें तुम्हारा डाके साड़ा देव আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারত করোনা এরপর পবিত্র করুন সুরা আরফ অধ্যায় একশো চুরানব্বই আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তারা তো তোমাদের মতোই আল্লাহর বান্দা তার মানে তারা খুবই সাধারণ তারাও আল্লাহতালার বান্দা যেমন আমরা আল্লাহর বান্দা তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তারাও আল্লা তাল্লাহর বান্দা পবিত্র করণের অনেক আয়াতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইবো না অথবা কখনো ইবাদত করব না আল্লাহ আহকাফ অধ্যায় নাম্বার ছেচল্লিশ আয়াত নম্বর পাঁচ নিশ্চয়ই সেই ব্যক্তি বিভ্রান্ত যে আল্লাহ সামানার পরিবর্তে এমন কিছুকে ডাকে যাকে আমাদের দিন পর্যন্ত সাড়া দিতে পারবে না এছাড়া তারা সেই প্রার্থনা সম্পর্কে অবহিত নয় আল্লাহ বলে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর তিয়াত্তর তোমরা অন্য যাদের উপাসনা করো বা ইবাদত করো আল্লাহ সাবান তালা ব্যতীত যদি তারা সবাই একত্রিত হয় তারপরও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না মানুষকে সৃষ্টি করে সাহায্য করা তো পরের কথা তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না আর মাছি যদি তাদের কিছু ছিনিয়ে নেয় সেটা তারা ফিরিয়ে আনতেও পারবে না প্রার্থনা কত দুর্বল যাদের প্রার্থনা করে তারাও কত দুর্বল আল্লাহর রাসুল বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর ৬ হাদিস নম্বর চার হাজার চারশো আল্লাহর রাসুল বলেছেন যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে করতে মারা যায় আর মৃত্যুর আগে তবা না করে তাহলে তাকে অবশ্যই দুজখের আগুনে পুড়তে হবে সে দুজোখে যাবে একেবারে নিশ্চিত তাহলে যদি কেউ সির করে আর মুশ্রিক অবস্থায় মারা যায় সে দুজখের আগুনে পড়বে আর এটা দুর্ভাগ্যজনক যে মুসলিমদেরও অনেকে এ ধরনের গুণার কাজ করে থাকেন এছাড়া আরেকটা কাজও শির্কের মধ্যে পড়ে সেটা যদি কোনো পশুকে হত্যা করা হয় আল্লা ব্যতীত অন্য কারো নাম নিয়ে এটাও আসলে পরোক্ষভাবে শির্ক আর অনেক মুসলিম দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কাজ করে থাকে যেটা আসলে শির্ক যেমন কোন মুসলিম হয়তো নতুন বাড়ি কিনল দুই আয়াত একশো তিয়াত্তর সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত তিন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পনেরো তোমাদের জন্য হারাম খাদ্য মৃত বস্তু রক্ত তারপর শুকর মাংস এবং যে পশু জবাই করার সময় আল্লা ব্যতীত অন্য কারোর নাম নেওয়া হয়েছে যদি এমন কিছু খান যেটা জবাই করার সময় আল্লা ব্যতীত অন্য কারোর নাম নেওয়া হয়েছে যেটা শির্কের সমান সেটা হারাম যদি কোনো পশু জবাই করতে গিয়ে আল্লা ব্যতীত অন্য কারোর নাম নিয়ে থাকেন সেটা হবে শির্ক এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আল্লাহ বলেছেন সুরাহ আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো আল্লাহ সাহায্য করলে কে তোমাদের পরাজিত করবে আর আল্লাহ সাহায্য না করলে এমনকি আছে যে তোমাদের সাহায্য করবে তাই মোমিনগন আল্লাহ সুমানার উপরে নির্ভর করুক আমরা সম্পূর্ণভাবে ভরসা করবো শুধুমাত্র আল্লাহ তাল্লা উপর শুধু তার কাছে অন্য কারো কাছে না আর আল্লাহ বলেছেন সুরেক আউসার নম্বর একশো আট আয়াতির কাহার তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো কোরবানি দেবেন শুধুমাত্র আল্লাহ তাল্লাহর জন্য নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহ সুহান জন্য আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহ মুসলিমে খণ্ড নম্বর তিন কিছু মুসলিম পরোক্ষ এই গুরুতর পাপের সাথে জড়িত আছে যেটা ইসলামের সবচেয়ে বড় গুনা এটা হচ্ছে শির্খ আল্লাহ সুবাহ তাল আমাদের সামর্থ্য দিন আমরা যেন এই মাসে নিজেদেরকে সুদরাতে পারি আর এটাই শ্রেষ্ঠ সময় আমরা যদি কোনো পাপের সাথে জড়িত থাকি হোক বড়ো গুনা বা ছোট গোনা আমরা সেটা শুধরাতে পারি আর যদি কোনো মুসলিম ভাই এমন ভুল করে থাকে তাকে ইসলা দিতে পারি কারণ শৈতানের সময় সে বাধা থাকে এটাই সেরা সময় সত্যকে গ্রহণ করার জন্য সত্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম আর ক্ষুতুত শৈতানও এ সময় কম আর রোজা থাকার কারণে আমাদের তাকে অনেক উঁচুতে থাকবে আল্লাহ সবাইকে সঠিক পথে রাখুন আমিন আমিন বিশেষ করে এই মাসে অবশ্যই প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পরিসকশন ডিসকশন উইটনেস ডাক কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়ত না জানা নিশ্চয়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 प्रिय मुस्लिम एवं अमुसलिम भाई बोन अल्सम अन्ष्ठने आबार स्वागतम रमजान अ डेट उ जकी अपने होस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक रमजान আত্ম উন্নয়ন এবং ইসলাদিয়ার মাস পর্ব এক আসসালাম রহমতুল্লা ড জাকির গুরুতর পাপগুলোর তালিকা আপনি বলেছিলেন যে অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া প্রচার করছে যে মুসলিমরা নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে আর নিজেরাও তাই করে আপনি কি এই ব্যাপারটা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করবেন নিরীহ মানুষ হত্যার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে আল্লাহ সালা স্পষ্ট করে বলেছেন সুরমাই নম্বর পাঁচ হাত নাম্বার যে কেউ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল কোরনা একেবারে স্পষ্ট বলছে যদি কোনো মানুষ হোক মুসলিম বা অমুসলিম অন্য কোন মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো তাহলে কোন নিরীহ মানুষকে হত্যা করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর মিডিয়া প্রচার করে যে ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে তারপর সন্ত্রাস ইত্যাদি এই পুরোটাই হচ্ছে ভুল ধারণা আর বেশিরভাগ ধর্মই কথা বলে যে নিরীহ মানুষকে হত্যা করা ঠিক না তবে ইসলাম ধর্ম আরও এক ধাপ এগিয়ে এ আয়তে আরো বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ এখানে বলা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন বাঁচাল পুরো মানব জাতিকে তার মানে যদি একজনের জীবন বাঁচান হোক মুসলিম বা অমুসলিম তাহলে যেন পুরো মানব জাতিকেই বাঁচালেন তাহলে ইসলাম শুধুমাত্র নিরী মানুষ করাকে নিন্দা করে না অন্য মানুষের জীবন বাঁচাতে উৎসাহিত করে আল্লাহ আরও বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো কারো জীবন কেড়ে নিয়েও না যেটাকে আল্লাতালা করেছেন পবিত্র যদি না সেটা সঠিক আর আইনসম্মত হয় তার মানে আপনি যদি কাউকে হত্যা করেন নিরীহ মানুষকে নিরীহ মানুষদের মারতে পারবেন না তারপরও কেউ যদি মানুষক্ষণ করে থাকে তখন ব্যাপারটা নিশ্চয় এরকম না যে লোকজন তার উপর প্রতিশোধ নেবে এমন না যে লোকটাকে ধরে তারা মেরে ফেলবে আমরা দেবতাকে আইনের কাছে দেশটা ইসলামিক হলে বিচার হবে ইসলামিক আদালতে বিচার করবেন কাজী এবং এই কাজই সেখানে রায় দেবেন মৃত্যুদণ্ড পাওনা হলে তাকে তাই দেওয়া হবে এমন না যে মুসলিমরা তাদের নিজের হাতে আইন তুলে নেবে তারা যাবে ইসলামিক আদালতে দেশটা যদি ইসলামিক হয় অথবা সে দেশের আদালতে আর সাধারণভাবে এটা আগেও বলেছি যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর এই একই কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এটা আছে খন্ড নাম্বার নয় হাদিস নাম্বার সবচেয়ে বড় এক একাত্তর আল্লাহ বলেছেন গুরুতর অন্য কারো বদত করা দুই নাম্বার নিরীহ কোন মানুষকে হত্যা করা নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়া তাহলে সাধারণ অবস্থায় কোনো মানুষকে হত্যা করবো না হোক মুসলিম বা অমুসলিম করোনা আরো কিছু আয়াত একেবারে নির্দিষ্ট করে বলছে যে আমরা মুসলিমদেরও হত্যা করব না সাধারণ আইন বলছে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না কিছু আয়াত বলছে যে তোমরা মুসলিমদের হত্যা করো না আল্লাহ বলে তিরানব্বই কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে যাবে দুজোখে থাকবে চিরকাল জাহান নামে চিরস্থায়ী হবে আল্লাহর অভিশাপ ও ক্রোধ তার উপরে পড়বে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি তাহলে কোনো মুসলিমকে হত্যা করা যদি উপযুক্ত কারণ না থাকে যেমন হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা না হলে হত্যা করা নিষিদ্ধ এছাড়া একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লামের খন্ড নাম্বার এক বুক অব ফেইথ হাদিস নম্বর একত্রিশ প্রিয়বী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি দুজন বিশ্বাসী নিজেদের মধ্যে লড়াই করে হাতে তরবারি নিয়ে আর যদি একজন আরেকজনকে হত্যা করে দুজনেই খুনি আর খুন হওয়া ব্যক্তি দুজনে দুজোখে যাবে এক সাহবা তখন বললেন এটা না হয় বুঝলাম যে খুনি সে দুজোখে যাবে কিন্তু খুন হওয়া মুসলিম কেন দুজো যাবে তখন নবী বললেন যে খুন হওয়া ব্যক্তিও একজন বিশ্বাসীকে হত্যা করতে চেয়েছিল আর এ কারণেই তারা দুজোখে যাবে আরো একটা হাদিস আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর নয় হাদিস নাম্বার ছয় আমাদের নবী বলেছেন যে একজন বিশ্বাসী সবসময় মুক্ত অবস্থায় থাকে যদি না সে অনৈতিকভাবে কোনো মানুষের জীবন কেড়ে নেয় তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হোক মুসলিম বা মুসলিম এটা ইসলামে নিষিদ্ধ একটা নিন্দনীয় কাজ এটা খুব মারাত্মক রকমের বড় গুণা সত্তরটা বড় গুনার তালিকা এটা আছে দুই নম্বরে আল্লাহ রক্ষা করুন আমরা যেন কখনো এই পাপটা না করি ইনশাল্লাহ এবারে আপনি কি আমাদের দর্শকদের জাদুবিদ্যা চর্চা করা যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি এটা কুফরি ইসলামে আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা এটা সাহেবুখারিতে খন্ড নম্বর 4 হাদিস নাম্বার 2766, दो हजार सातशो छ मारत्म गुना हल प्रथम आल्लातीतीत अन्न उपासना शिक्षा हरहत्या तीन नम्बर हैक्टिस ब्लैक मैजिक जदुविद्या आल्ला रसुलोम्मद सलामीजे ब्लैक मैजिक वादुविद्या चर्चा करा इसलम धर्मे पुरोपुर निषिद्ध আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরবাকের অধ্যায় নম্বর দুই অ্যাধ নম্বর একশো দুই যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে আর এতে করে তাদের কোনো উপকার হবে না এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতি ডেকে আনে এতে করে কারোরই কোনো লাভ হয় না এরপর পবিত্র করণে শ্রোত অধ্যায় নম্বর বিশ নম্বর বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতাই থাকুক কখনোই সফল হতে পারবে না কখনোই সফল হবে না সে তাদের যতই দক্ষতা থাকুক এছাড়া পবিত্র কোরআনেশ্বর বাকারা উদ্ধার নম্বর দুই আয়াত নম্বর একশো দুই যে সোলাইমান আলাইসাল্লাম কুফরি করেননি বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবলুন শহরে দুই ফেরিস্তার কাছে হারুত মারুত তবে এই দুই ফেরিস্তা তারা কখনোই কুফরি করেনি কখনো অবিশ্বাস করেনি তারা কখনো জাদুবিদ্যা প্র্যাকটিস করেনি বরং সময় মানুষকে বলতেন আমরা এখানে এসেছি পরীক্ষা স্বরূপ এটা পরীক্ষা তাই তোমরা অবিশ্বাস করো এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করো তাহলে জাদুবিদ্যা ইসলাম অনুযায়ী এটা কুফরি আর কোনো লোক জাদুবিদ্যা প্র্যাকটিস করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম জাদুবিদ্যা প্র্যাকটিস করে অনেক মুসলিম আবার এমন লোকের কাছেও যায় যে জাদুবিদ্যার সাহায্যে কারো প্রতিহিংসাকে বাস্তবায়িত করবে জাদু দিয়ে শত্রুর ক্ষতি এটা ইসলামে পুরোপুরি হারাম পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম তাদের উপর জাদু করা হলে তারা কোনো জাদুকরের কাছে যায় সেই জাদু থেকে বাঁচার জন্য জাদুকরকে অনুরোধ করে এখানে আপনি সাহায্য চাইবেন আল্লা সামানার কাছে আর আল্লাহ সামানা অবতীর্ণ করেছেন মোয়াজা তিন করনের শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো মানে সুরা ফালাক এরপর অধ্যায় নম্বর একশো চোদ্দ সুরা নাস কুলাউজুরাব্বিল ফালাক আমি আশ্রয় চাচ্ছি ঊষার স্রষ্টার কাছে কুলাউজিরাব্বিন নাস আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে এছাড়াও সুরা ফালাক আরও আছে যে আশ্রয় চাচ্ছি তাদের কাছ থেকে যারা জাদুবিদ্যা করে তারপর নাস অধ্যায়ে যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাদুবিদ্যার সাথে জড়িত হওয়া নিষিদ্ধ জাকির এবার আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন বাবা সম্মান করার ব্যাপারে ইসলাম ধর্ম আমাদের কি বলছে এটা আগেই বলেছি বাবা মাকে সম্মান না করা এটা আট নম্বরে সেই সত্তরটা গুরুতর পাপের তালিকায় যেটা করেছেন ইমাম জাহাবি বাবা মাকে অসম্মান করা একটা গুরুতর পাপ সেজন্য পবিত্রকরণে অনেক আয়াত আছে আর সয়ে হাদিস যেখানে বাবা মার প্রতি সম্মান দেখানোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরেশরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর তেইশো আল্লাহ বলেছেন যে তোমাদের নির্দেশ দিচ্ছি আল্লা বেদি তো উপাসনা করবে না আর বাবা মার সাথে সাথ ব্যবহার করো যদি তাদের একজন বা দুজনই বার্ধক্য উপনীত হয় তাদের কোনোরকম ধমক দিয়ে কথা বলো না উপশব্দটাও করো না তাদের সম্মান করে কথা বলবে তাদেরকে মমতার ডানা দিয়ে তুমি ঠেকে রাখো প্রভুর কাছে দোয়া করো তাদের দয়া করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন তার মানে বাবা যদি বয়স হয়ে যায় একজন বা দুজন তাদেরকে উপশব্দটাও বলতে পারবেন না এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরাহনাম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর একশো যে আল্লাহ বলেছেন বাবা মার প্রতি সদ করো আর আল্লাহ কোরানে অনেকগুলো আয়াতে বলেছেন বিশেষ করে মা আল্লাহ বলেছেন সুরল নিসা অধ্যায় নাম্বার চার আয়াত ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো আল্লাহ বলেছেন সুরল লোকমন অধ্যায় একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করে আর দুই বছরে তা দুধ ছাড়ানো হয় আল্লাহ বলেছেন সুরা আকাপ অধ্যায় নাম্বার ছিচল্লিশ হ্যাঁ নাম্বার পনেরো আমি মানুষকে নির্দেশ দিচ্ছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে কষ্ট নিয়ে মা সন্তানকে ধারণ করে আর কষ্টের সাথে প্রসব করে এখানে আল্লাহ বলেছেন বাবা মাকে সম্মান করো বিশেষ করে মাকে এছাড়াও অনেক হাদিস বলছে মাকে সম্মান করো এটা আছে সোহেবুখারিতে খন্ড নম্বর আট বুক অফ আদাব বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর দুই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সাহাচর্য দেব নবী বললেন তোমার মাকে লোকটা বলল এরপর কাকে আবার বললেন তোমার মাকে লোকটা প্রশ্ন করলো এরপর আবারও বললেন তৃতীয়বার তোমার মাকে লোকটা প্রশ্ন করলো এরপর কাকে দেব তখন নবী বললেন তোমার বাবাকে তার মানে পঁচাত্তর বা চার ভাগের তিন ভাগ শাহচর্য পাচ্ছে মা আর পঁচিশ পারসেন্ট বা চার ভাগের এক বাবা এক কথায় মা পাচ্ছে গোল্ড মেডেল সে পাচ্ছে সিলভার মেডেল এছাড়াও পাচ্ছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু শান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এই হলো ইসলামের শিক্ষা বাবা মাকে সম্মান দেখানোর কথা যদি বলেন আর মা পাচ্ছে তিনগুণ বেশি শাহচর্য বাবার তুলনায় তিনগুণ বেশি শাহচর্য পাচ্ছে এছাড়া আরও একটা হাদিস আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর তিন হাজার চার এক লোক নবীর কাছে আসলো তারপর সে নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইল আল্লাতালার খাতিরে লড়াই করা যুদ্ধক্ষেত্রে নবী তাকে বললেন তোমার বাবা মা আছেন সে বলল হ্যাঁ নবী বললেন যাও তোমার বাবা মাকে এখন সেবা করো। এখানে বলা হচ্ছে যে বাবা মার সেবা করা মা বাবার প্রতি দায়িত্ব পালন করা এটার গুরুত্ব জিহাদ করার চেয়েও বেশি আল্লাতালার খাতিরে লড়াই করার চেয়েও বেশি যদি বাবা মার প্রয়োজন হয় তাদের সেবা করা জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থাৎ আল্লাহ সামানতালার খাতিরে যুদ্ধ করা একই কথা আছে সে বুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ আদাব হাদিস নাম্বার পাঁচ হাজার এক লোক প্রশ্ন করল যে কোন কাজটা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নবী তখন বললেন যে পাঁচ আত্ম নামাজ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব লোকটা বলল এরপর কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী বললেন বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়া লোকটা বলল এরপর কোন কাজটা নবী বললেন আল্লাহ তাল্লার পথে লড়াই করা জিহাদ করা তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিদিন সময় মতো পাঁচকটা সালাদ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব এরপর আল্লাহ পছন্দ করেন যদি আমরা বাবা মার প্রতি দায়িত্ববান হই বাবা মাকে সম্মান করা তাদের কথা মেনে চলা এরপর হচ্ছে জিহাদ আল্লাহর খাতিরে লড়াই করা এটা আছে মসনাদ আহমেদে হাদিস নম্বর পাঁচ নবী বলেছেন তিন ধরনের মানুষ কখনো বেহিসে যেতে পারবে না এক নাম্বার যারা দ্রব্য গ্রহণ করে দুই নম্বর যে তার বাবা মার কথা অমান্য করে আর তিন নম্বর যে তার পরিবারের পক্ষ থেকে কোনো লজ্জাকর কাজ করে থাকে এই তিন ধরনের লোক বেহস্তে যেতে পারবে না তাহলে বাবা মাকে অসম্মান করা এটা হচ্ছে ইসলাম ধর্মের গুরুতর পাপগুলোর মধ্যে একটা জাজাক আল্লা খায়ের আরও একবার ডক্টর জাকির নায়ক এ সুন্দর উত্তরের জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের ভাই ও বোনদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন দর্শকরা এখন বুঝতে পারবেন যে আগামী দশ দিনে তাদের কি কি করা উচিত ইনশাল্লা তারা এই কথাগুলো সেই ভাই মধ্যে ছড়িয়ে দেবেন যারা আজকের অনুষ্ঠানটা দেখেননি জাজাকাল খায়ের ভাই ও বোনেরা যা বলেছিলাম অনেক কিছু জেনেছেন অনেক উপদেশ পেয়েছেন অনেক ভালো কিছু উপদেশ পেয়েছেন ডক্টর জাকিরের মাধ্যমে যার টপিক ছিল আত্মউন্নয়ন এই পবিত্র রমজান মাসে এবং ইসলাহ আশা করব ভাই ও বোনেরা আপনারা এই উপদেশগুলো আপনাদের কাজে লাগাবেন এবারের রমজানের দশ দিন পাবেন তবে সারা জীবনের সময় পাবেন ইনশাল্লাহ আর ড জাকিরের উপদেশ অনুযায়ী ইসলাম ধর্মের মণিমুক্তা নিজের জীবনে প্রয়োগ করবেন এই পবিত্র রমজানের বাকি দশটা দিনও इन्शालल्लाह आगामीकाल भाई बोर आरोप देखा एक ही समय से आलोचनार टपिक एटर द्वित पर्व रमजान आत्मउन्नयन और इश्ला देर मास अलैकुम वाहमतुल्लाबर مِنَ الْمُؤْمِنِينَ <مؤمنين> لِلَّهِ <اللإله> عَابِدِينَ شَأْنُنَا صُمٌّ <صبت> وَعَتِقٌ <أتقن> وَقُنُوطٌ <أبنوت> بِهِ <فيه> صِدْقٌ يَمُنَا صَبْرٌ وَرِفْقٌ بِدَمْعِ الْبَائِسِينَ فَإِنَّ <مضان> قَدْ أَهَلَّ بِالصِّيَامِ وَلَطَّ <إيه> أشهدوا آمَنُوا الله الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم, لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم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 उिंग IBAN, code उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खाई जिबी टा पाठे इमेल कर